على آل محمد تمام خدني تعدى ابراهيم وعلى آل إبراهيم إن حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد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 إذا الشمس كورت وإذا النجوم كذرت وإذا الجبال سيرت وإذا العشار طلت وإذا البحوش حشرت وإذا البحار صجرت وإذا وإذا الموؤودة سئلت بأي ذنب قتلت وإذا السحف نشرت وإذا السماء قشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أسلفت علمت نفس مات সোসাইটির উদ্যোগে আয়োজিত ব্যাপী অষ্টম ঐতিহাসিক তফসির উপর নাহফিল শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজারাতাম শ্রদ্ধেয় সুধী সমাজ فکر نسبتے ایکترت ہوئے قرآن کریم تھینار دان کرد اللہ আমি আপনাদের সামনে পুরাণিকিমের তেলাওয়াত করেছি দুই কারণে আমার এই সুরাত করা এক দিক থেকে বসে দেখলাম এই মাহফিলের নাম তফসির মাহফিল এ হলো এক প্রসঙ্গ আরেক প্রসঙ্গ হলো আমাকে হুকুম করা হয়েছে আলামাহা তে তে আম্পর্কে আপনাদের সামনে দু কথা বলার জন্য এই জন্য আমার বিষয়ের সাথে সাদৃশ্য রেখে আপনাদের সামনে আমি যে সুরাটা তেলাওয়াত করেছি এই চূড়াটার নাম হলো সুর অতুত্থ ভিড় এই চোরাটার নাম কী বলেন সুর অ আরেকটা কথাও মাঝে মাঝে যেখানে আসে পুরাণিকেরিমের এমন কিছু সুরা আছে যেগুলো আমরা কেউই কখনো বলি না তো এখন আমার তো মনে হয় এই সুরাগুলোর কাছে না ঠিক না এখানে বসে আমি নিয়োগ করেছি চলো খায় আমি এই সুরাটা তেলাবাত করি আল্লাহ তালা যে তাও দান করেন ইনশাল্লাহ এই সুরা সাদা মাঠাত জমা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমাদের আকৃদা আমাদের বিশ্বাস কেয়ামত কায়ম হবে এটা আমাদের ইমানের অংশ হবে কেয়ামত কবে কায়ে রসুল করিম সাল্লাহআলামকে জিজ্ঞেস করেছেন য়ামত কবে কায়ে করিম সাল তাল্লাম জবাবে বললেন আমি এই ব্যাপারে তোমার থেকে বেশি জানি না আলাম আসা এম এ ব্যাপারে তুমি যদি জানো আমিও তো জানি কে কাকে বললেন জিভরিল আলী সালামকে রসুল করিম সাল্লাহরে কি বললেন এই ব্যাপারে জিভরিল আপনি যদ্দুর জানেন আমিও তদ্দুরে জানি কবে হবে এটা তালাই জানেন এটা আর কেউ জানে না কেয়ামত কবে হবে বলেন এটা কবে হবে উত্তর কী দিবেন এটা আল্লাহ তালাই জানেন কথা বলতে হবে তো কবে হবে বলেন কারণ আমাদের তরুণ সমাজ এই শব্দগুলোও জানে না ওরা যে কেয়ামত হবে এটাও জানে না কমন কতগুলো বিষয় আছে এই বিষয়গুলো আমাদের যুবকরা এখন জানে না এজন্য জন্য বলেন তো কেয়ামত কবে হবে এটা আল্লাহ জানে না আর কেউ জানে না তবে রসরে করিম সাল্ল তলি আসাল্লাম আমাদের সামনে কিছু আলামত তুলে ধরেছেন কিছু নিদর্শন তুলে ধরেছেন এই নিদর্শনগুলো দুই প্রকার কিছু কিছু নিদর্শন হলো ছোট নিদর্শন আর কিছু কিছু নিদর্শন হলো বড় নিদর্শন কিছু কিছু নিদর্শন হইল কেয়ামতের ভূমিকা পূর্বলক্ষণ এটা ভূমিকার ভূমিকা আর কিছু কিছু নিদর্শন হইল ভূমিকা কিছু হলো ভূমিকার ভূমিকা हो हो एक आलामत हलो तम हिदात भूमिकार भूमिका एक आलामत की भूमिकार भूमिका आलामत हलो एगुलूमिका धरणत हलमत की छोटी भूमिका गो भूमिकार भूमिका एगुल स्वयं रसुल करीम सल्लासल्लम्मी सवधान कर रसुल चूड़ान सरसि कुरीम क्या आलामत पाईर आलाम जबानी पाई प्रथम आलाम जबानी ते प्वित आलामत गुराने करीमे कि रसुलर जबानी ते कि तृत्य आलामत सरस कुरानी करीम आ আমার কঠিত আয়াতিমা গুলো কেয়ামতের বড় বড় নিশানা আলামতের মধ্যে ছয়টা আলামত এখানে সরাসরি সুরদির মধ্যে মোট ১২টা আলোচনা আসছে কতটা বিষয় আলোচনা আসছে বারোটা বিষয় এই বারোটা ভূমিকে আল্লাহ তালা বয়ান করেছেন মূলত একটা কথা বলার জন্য একটা বিষয়কে সাফ করার জন্য কেয়ামতের আলামত গুলো কি এটাও আমাদের খুব বেশি জানার বিষয় নয় আমাদের মূল জানার বিষয় হলো কেয়ামত হওয়ার পরে কি হবে বুঝেন না কথা কেয়ামত হওয়ার পরে কি ঘটবে আমাদের দেশে যখন কোনো নেতা গোছের কেউ মারা যায় রাজনৈতিক লিডার কেউ মারা যায় অথবা কোনো নেতা গোছের কেউ মারা যায় আপনার দেখবেন তখন অনেকেই জানাজার আগে বক্তৃতা দেয় দেখি দেন ট্রেডিশনাল কতগুলো শব্দ বলে দেয় তার মধ্যে একটা শব্দ অনেকেই বলে থাকেন যেমন মেয়র সাহেবের কাল তো এমপি সাহেব একটা বক্তৃতা দিতে হবে ডিসি সাহেব একটা বক্তৃতা দিতে হবে উঠেই কি বলে ঘুরলনাথ সিংদা যে কথুল মৌ শুদ্ধ হইলে হোক না হলে নাই শুদ্ধ হইলে তো ভালো না হলে আরো ভালো কারণ শুদ্ধ যদি হয়ে যায় এটা তো হইল যদি শুদ্ধ হয়ে যায় কথা ঠিক না ব্যাহি বলেন কারণ যদি শুদ্ধ হয়ে যায় আর যদি ওর প্যাশনাল এটা মনে হয় ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা এটা মাদ্র মনে হয় নুরানে তাহলে তো এটা শেখে নেই আর সভ্য হইতে পারলো না বিষমিল্লা শুদ্ধ করে পারে না যে জাতি সে জাতি মুসলমান হয় কি করে ঠিক না ব্যাথে বলেন এখন ওরা বিষমিল্লা কে কি করে বলেন বাঘা করে বলে একটু বিক্রি করে বলে একটু ঢঙ্গ করে তখন বিস্মিল্লা বলে জানেন তখন বিস্মিল্লা বলে তরুফাল গজব করো বিসমিল্লা বলেন কি আমাকে বাঁকা করেছিস দুনিয়াতে সব কথা শুদ্ধ করে বলতে হয় চায়ের দোকানে গিয়ে অত সুন্দর করে বলতে হয় চা এ চিনি দাও যদি কেউ বলে চায় চিনি দাও তো কি বলবে এটা নাই না বলবে কি বলবে না শুদ্ধ করে বলি কিন্তু ওরা যখন বিষমিল্লা বলে তখন বিসমিল্লাই ওদের কাছ থেকে পানা চায় এই জন্য ওরা ভাবছে যে এটা বললে যখন বিষমিল্লাই যেহেতু আমাদেরকে লানত দেয় এটা জন্য বলতে না হয়তো এটা মুছে দেওয়া আরে বুঝেন ভাই কথা এটা মুছে দিলে তো আর কি করা লাগবে না এটা আর বলা টোলা লাগবে না এই জন্যই মুছে দেওয়ার জন্য এত আন্দোলন এত কিছু মুছে দেওয়ার জন্য এত কিছু কি লেগা বুঝতে চায় জানেন বলেন কি আয়াস এটা কোরআনে করিমের কি বলেন এটা কোরআনে করিমের অবিন স্বয়ং এক সুরা হ্যাঁ সুরায় লোকমানের আয়াস ইন্না সালান আমরা বলি এটা সুরার অংশ নয় তবে কোরআনে করিমের অংশ আমরা কি বলি এটা প্রত্যেক সুরার কি নয় অংশ নয় তবে কোরআনে করিমের কি অংশ তাহলে আমরা বলি আল্লাহ কেন রাখছেন আল্লাহ জানতেন কেয়ামতের আগে এই আয়াতে করিমা নিয়েও সংশয় সৃষ্টি হবে এটাকে মুছে দেওয়ার জন্য কিছু মানুষ ভিড় উঠাবে কিছু মানুষ লিখবে এটা মোসা যাবে না কি হয় তাহলে আপনাদের কি খেয়াল এটা কি মোসা যাবে কোন পর্যন্ত যাবে না মোশা আরো ধরে বলেন আর যদি না পারো তো বই লই না তোমাদের মতো মানুষগুলো এটা না বললো এটার কিছু আসবে যাবে না কথা ঠিক বলে না কারণ এটা কতবার লেখা আছে मध्योदार लिखे दिए क्या मुचबेना তবে এটা মুচবে না কথা ঠিক না বাহিনী বলে না তো এবার শেষ পর্যন্ত আরেকটু দুঃসাহস আরেকটু আরো অ্যাডভ্রান্স আমরা সুযোগ পেলে ইসলাম ও আমি বলি বিসমিল্লাই বুঝবো না বিসমিল্লাই বুঝতে পারবো না এবার ইসলাম বুঝবো বুঝেন না কথা মনে বিসমিল্লাই তো মুজা যাবে না বিসমিল্লা ইসলামের কত ভাগের এক ভাগ আর লক্ষ্য ভাগের এক ভাগ বিসমিল্লা ইসলামের কত ভাগের এক ভাগ বলে না লক্ষ কৌটি ভাগের এক ভাগ বিসমিল্লা তো ইসলামের কৌটি ভাগের এক ভাগ রব্বুল আরবিন এটাই বুঝবে না আর সেখানে ইসলাম বুঝবে এটা কেমত পর্যন্ত হবে না ইন আল্লাহ আমরা ইসলাম বুঝবো আমি কি ভাই ইসলাম বুঝতে কি শব্দ ইনশাল্লাহ পরে ইসলাম মুসতে আবার ইনশাল্লাহ কি বলছেন ইসলাম বুঝতে কি বলে ইনশাল্লাহ আমরা ইসলাম বুঝতে আমি কি ইনশাল্লাহ ইসলাম আচ্ছা ইনশাল্লাহ ইসলাম ইসলামের চিহ্ন তুমি মুসবা কেমন বুঝেন নাই কি সই আপনারা যে বলছে আমি ইসলামকে মুছে দিব ওর ভিতরে ইসলামের একটা চিহ্ন আসেনি কত বছর বয়সে করা জন্মের দুই এক বছরের মধ্যে আরে বুঝেন না কথা মনে হয় এই যারা বলে ইসলাম মুছে দিবে আপনি সোদা মুখ বরাবর এটা বলে দিবেন তোমার ভিতরে চিহ্নটা আগে মুসো এটা মুশতে গেলে তো আরো কারণ চিহ্ন আরো আমরা তোমার ভিতরে যে আলামত আছে এটা মুসবা কেমন এমনশীল লাগাইছে এটা এখন বুঝে আছে হাকি করছি এটা কিনলে গে লাগাইছে কোন সুযোগ নাই কথা ঠিক না বুঝ দান করেন এই পয়েন্টটা মনে হচ্ছে কোন কি বল এই জন্য আব্দুল যুক্ত করে তার নাম আমি বলি আশ্চর্য কথা নামটা এত সুন্দর তার এটা তো মনে হয় তার আব্বা মুসলমান আব্দুল সত্তার হলে নাম আব্বা মুসলমান না আচ্ছা দুনিয়ার কোন হিন্দু কোন হিন্দু হিন্দু ধর্মকে মুছে ধর্মকে জঙ্গি বলেনি বলে কয় না বলেনি তা এরা বলে কেন আমাদের মধ্যে কেউ কেউ বলে কেন মুসলমান সে বলে কেন कान जब रबुल आलमीन स्वयं बोलें एक जवाब शुद्ध एक उत्तर कल्ला तुके কাল্লা আবালতুকের দিবু নাবিদ্দিন এরা যদিও নামে মুসলমান যদিও বংশে মুসলমান যদিও বৈবরণ মুসলিম সে যদিও সে জন্মসূত্রে মুসলমান যদিও তার বাবা মুসলমান তার দাদা মুসলমান সে নিজেও মুসলমান কিন্তু আজকে তার সমস্যা হলো কাল্লাই আবাল তুকের দিবু নাবুদ্দিন এরা আমদকে এরা আখাত অস্বীকার করে ঠিক না রাখে বলে না ঠিক আছে অস্বীকার করে আখরাত কে অস্বীকার করে এই যে নামাজ পড়ে না নামাজ না পড়া এটা তার মূল সমস্যা নয় মূল সমস্যা আরেক জায়গায় মূল সমস্যা সে আখ কে অবিশ্বাস করে আছে কথা কি আমি বুঝাতে পারছি আপনাকে আখরাত করতেছে মূল কারণ হলো তার ইমানে আখরাতে সমস্যা আব্দুল্লা আলমী নিজেই চিহ্নিত করছেন এদের মূল কারণ কি জানো এদের মূল কারণ কি জানো কাল্লা আমাকে কে যে ফোন করেছেন আমি তাও বুঝতে পারতেছিলাম না কে আমাকে এখানে দাওয়া দিচ্ছে আমি তাও বুঝতে পারতেছিলাম হুজুরাল হুজুর আমাকে বলছেন যে হুজুর আল্লাহ আমার আমার উপরে কথা বললে ভালো হয় তো আমিও কারণে পেশে পড়ে শুনে আসতে পারি বকিতা দিকে জানেন কুল্লুনা সিং দা মৌ বলে কি বলে এটা প্রায় সকলেই বলে নাস্তিক ও কেন কি বলেন মূলত সমস্ত মানুষ মরবে এটা ইমান নয় সমস্ত মানুষ মরবে এটা ইমানের অংশ নয় এটা ইহুদিও বলে সমস্ত মানুষ মরবে বলে সমস্ত মানুষ মরবে হিন্দুরাও বলে সমস্ত মানুষ মরে তা মরাই তার শুধু তাকে তো শুধু তাগত মরার মরার মরার মরার মরার মার তাহলে বোঝা যেতে কুল্লনাথ সিং দা এ কথুল এটা মূলত ইমান অংশ নয় ইমানের অংশের এর পরের যদি জিজ্ঞেস করেন মিস্টার ওবামা খুল্লু নকসিং দা মহান এই কথার উপরে আপনার ভাগ কথা বলে না অংশটা পরের অংশ বড় সিং দায় নামাজ পড়ে না তারের জিগান এই তুই মরবি যে কি করবো আরে অবশ্যই মরবো মরা তো নিশ্চিত আমি অবশ্যই মরবো হিন্দুরে জিগান তুই কি মরবি তো কি কর না। আরো অবশ্যই মরবো কোন মতন মৃত্যু অবধারিত তথাকথিত এক সরকার আছে আমাদের সরকার আছে আসেনি একজন এটার নাম হলো সরকার এটার নাম হলো কি বলেন না সরকার হ্যাঁ যায় এই আমরা বলি মানুষ মরণশীল এটা কি তুমি বিশ্বাস করো সে বলবো অবশ্যই আরে কথা ঠিক না রাখে বলো এটা নিয়ে বেশি আমাদের মধ্যে কি নাই দিমত ডিমত হলো অংশ প্রত্যেকের পাওনা বুঝিয়ে দেওয়া হবে তা আমাদের দিবসে প্রত্যেকের পাওনা কি করা হবে পুরা পুরা দিয়ে দেওয়া হবে যে যা করেছ কি সব বুঝি পাইবা হিসাব দেওয়া হবে পুরা দেওয়া হবে নামাজ পড়েছে নামাজ ছেড়ে তো শাস্তি দেওয়া হবে রোজা রেখেছে পুরস্কার দেওয়া হবে রোজা ছেড়েছে শাস্তি দেওয়া হবে কে দিবসে যা যার সাজা পুরা পুরো দেওয়া হবে এটা হইলো মূলত আসল কথা কথা বুঝাইতে কি না আমি বলেন এই এক সপ্তাহ আগে এক বড় মানুষের কাল হয়ে গেছে আমারও যাওয়ার প্রয়োজন ছিল বলে আমিও যেত অনেকেই বক্তৃতা দিচ্ছেন সকলের বক্তব্য একটা ফুল্লু নিন উঠিয়ে ক আলহামদুলিল্লাহ আমি তো বিচিত করেও অশুদ্ধ পড়ার সুযোগ নেই পুরানিক অশুদ্ধ করার সুযোগ আছে তারা তো পারছে এমনিই পড়ছে এমনি বলতেছে খুল্লু নাকি মানুষ, মরবে আমাদের সারও মরে গেছে এটাই স্বাভাবিক কথা বক্তৃতার জন্য বক্তৃতা দেওয়া এবার আমারও তারা একটু আমারও নাম ঘোষণা করে দিছে প্রচুর একটু কথাও বলবেন তাই আমি বললাম আগের অংশ তো সবাই পড়েছেন আমি পিছনে একটা পড়িস وإنما توفونا أجوركم يوم القيامة ومن زحزح عن النار ودخل الجنة فقد فاز وما عاد الدنيا إلا متاع الغرور رب العالمين বলেন সমস্ত জানোয়ার মরবা কলুন আস্তিনদা ইকতুল মউত সমস্ত জানোয়ার মরবা কিন্তু সমস্ত জানোয়ার সমস্ত জানোয়ার দাজার সাজা হবে না وإنما توفونا أجوركم দাজার এই জন্য ভাই ও মরবে এটা মূল কথা নয় এটা আমরা কি বলি ও একজন মরে গেছে আমরা কি বলি ও সেরে গেছে আহ সাইরে গেছে আমাদের শিব বিশ্বজুর আছে মহাভাল হুজুর বলে সাইরে গেছে না ধরা গেছে কেমনি করবে এই এজন্য মত এটা আসল কথা নয় আসল কথা হলো মৌত পরের জিন্দগির উপরে বানানো এটা হলো আসল কথা এজন্য জন্য রথগুলো এর আগের সুরতে বড় সুন্দর করে বলেছেন দেখেন নিমো খারাম বানাইলো কে রে তোরে অস্বীকারী বানাইলো আমি একটু বাংলা আমাদের ভাষায় তরিজমা করছি আমাদের নোয়াগালী শব্দ মা আক্ষরা কেড়ে তোরে কাপের বানাইলো কে নিম নিমুখারাম বাড়াইল কুফরি তুই অর্থ একটা হলো কুফুরি করা একটা হলো ইনকার করা আর একটা হলো নিমো খারাপ করা আল্লাহ হে মানুষ কেলে তোরেমু খারাম বাড়াইলো এবার আল্লাহ কয় দেখো তো এদের তুই কেমন খারাপ হয়েছ আমাদের দেশে কয়নি একজনের কর্মচারীরা বারো বছর আরে কথা কয় না তুই কেন্দ্রে এত নিমুখারি করলি না আমি বারো বছর পালতি বলে কি বলে না এবার দেখ আল্লাহ কি বলে হে মানুষ তুই ধ্বংস হইয়া যা তুই আয়া যা নিবোলাকি আমি তোকে কি থেকে বানিয়েছি দেখতো তুই এবাক নিজেই জবাব দেখ মিনমু তো আমি তোকে এক ফোটা বীর্য থেকে বানিয়েছি মায়ের পেটে কমপক্ষে তিন লক্ষ শুক্র একসাথে ঝুঁকছে তিন লক্ষটাকে মেরে শুধু আমাকে অব্যহ জীবিত রাখছে কি ভাইয়া সেখানে কার কুদরতলা সেখানে আল্লাহ তালা আলাদা কাজ করছে কে কাজ করছে বলেন এই প্রসঙ্গ বলতে গেলে লম্বা সময় হয়ে যাবে আমি আমার সামনের চিষ্ঠা চলে যাবো এবার আল্লাহ তালা আমি তোকে যেন তেন ভাবে বানাই নাই যুবক খেয়াল করো দেখো তোমার এই কানের লতি আর এই কানের লান সমান করে দিল একদম শ্রুতায় ধরে শ্রুতায় ধরে দেখো বন্ধু সমান তকুল আলমিন আমি যেন তেরো ভাবে তোমাকে বানাই নেই দেখো সমানো কেমন সমান তোমার দুই পা দেখো তো কেমন সমান কে করেছে কে আর ধরে কে করেছে আচ্ছা এবার আল্লাহ তারা কি বলেন দেখো কে সংকী রাস্তা দিয়ে কে আমাকে বের করলো আর এই রাস্তাটা প্রশস্ত করে দিল কে এই জন্য হাদিসে বা সৎ করেন এরপরে চল্লিশ দিন এক টানা ছিল আলাকা আকারে মদ এরপরে চল্লিশ দিন হয়েছে তুমি মদ গা হওয়ার পরে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি রকম হাটটি পরিয়ে দিয়েছি আওয়াজ হয়েছে কিনা জোরে ক না আমার এই বাহু আর এই বাহু জোড়া লাগাইতে মায়ের পেটে কি আওয়াজ না আচ্ছা এই বাহু আর এই বাহু এর মধ্যে প্যারাক ঠুকছে কিনা ঠুকছে কিনা এখানে আর এখানে প্যারা গেছে না তোমাদের সকলের বেলা তাহলে আমার মায়ের পেটে আমাকে কে বানিয়েছে আমি যখন চার মাস পেয়ে গেছে এবার অবদুল আলামিন বলেন ফেরেস্তা যাও ওর ভিতরে রুপ ফুকে দাও ফেরেস্তা এবার ছেলে বা মেয়ে হয়ে গেছে আমি পুরুষ হয়ে গেছি সোহানো এবার আব্দুল আলমগুলো ফেরেস্তা করে এখানে লিখে দেওয়া তা হবে লিখে দাও সাকিউ নাম লিখে দাও মৌমেন্লা বলেন না এই জন্য আমরা মোমেনের ঘরে কি এবার দেখেন মায়ের পেটে বাচ্চার মাথা থাকে উপরে দুটো পা থাকে নিচে কি দর্বুল আমার তখন সৃষ্টির অবয়াব পুরা তখলি পুরো হয়ে গেছে আমাকে বানানোর যখন পুরো হয়ে গেছে এবার আল্লাহ আল্লাহ ফেরেস্তা হফরাস এই সাকা রকি তোমার নরম তুলতুলে পর ওর বের হওয়ার রাস্তা বিছিয়ে দেম তুল তুলে পর ওর বের রাস্তা বিছিয়ে দিয়েছে আর ওর না ইারা করছেন আমাকে ইশারা করছেন যাও এবার বের হোক কি ভাই আচ্ছা এই বাচ্চা এখানে কি এখানে থুলি কি এখান থেকে গড়ায় ওখানে যাইতে পারে একজনের বাচ্চা যাইতে পারে ও মায়ের থেকে বাইরে তুই যখন মায়ের পেট থেকে বের হয়েছিস এবার আমি কি করেছি শুন আমি সঙ্গে সঙ্গে আজ রাই আমি জারি করে দিয়েছি তোর মায়ের সিনায় না দুটো নদী জারি করে দিয়েছে কি ভাই আমার জন্মের তিন মাস আগে কি ওই নদী ছিল দুধের নদী কি ছিল জন্মের তিন মাস আগে আমার বয়সের তিন মাস পর তিন বছর পরে কি ওই দুধের নদী আর মায়ের স্থানে থাকবে তাহলে এখানে কে করছে বলেন আল্লাহ কে করছে যুবক গুলো বলেন মায়ের পেট থেকে আমাকে বের করছে কে আমাকে পূর্ণাঙ্গ বাচ্চা হিসাবে বের করেছে কে মায়ের পেট থেকে বের করার পরে আমার মায়ের স্তনে দুধ দিয়েছে কে আচ্ছা রব আলী বলেন শুধু দুধ নাই দুধ দিয়ে ক্ষান্ত করি নাই বল ঠান্ডা করি নেই তোমার নিমোনিয়া হয়ে যায় এত গরম করি নেই যেন জিব্ব পুড়ে যায় কে করেছে কে এবার অবুল আলামিন বলেন শুনো বনি আদম শুনো তোমার বিবেক ছিল তুমি পার্থক্য করতে পারত না তোমাকে আমি আমি রব আলামিন বলেন আমি ধীরে ধীরে ধরার ক্ষমতা দিয়েছি যুবক গুলো বলে না ধীরে ধীরে কে ধরার ক্ষমতা দিছে ছিল তাকে ভালোবাসা এবার ভালবাসা তাকে ভালবাসা তোর উচিত ছিল আমাকে ভালোবাসা না সি ইটা নি তুই আজকে আমাকে ভুলে গিয়েছিস না তুই আজকে আমাকে ভুলে গিয়েছিস শুধু ভুলে গেলে তো এক কথা ছিল শুধু ভুলে গেলেও তো কথা ছিল যে ভুলে গেছে শুধু ভুলে নাই কেউ যদি মনে যদি একটু বিছনা পত্র লইয়া এদেশে আসেনি অভাবি কইনা যা তো এদেশে আসেনি আলহামদুল্লা এখন নাই তাহলে শুধু সে মালিক কে কথা বলতে আসছে তারে গালি যায় জঙ্গি বলে কি বলে না বলে না এই জন্য আমরা যদি আমাদেরকে বলে জঙ্গি আমরা বলবো শুনো আমাদেরকে বলবো জঙ্গি আমরা আমাদেরকে জঙ্গি বললে আমরা উত্তরে কি বলবো বলেন যদি এভাবে বলতে শুরু করেন দেখবেন কয়দিন পরে স্লোগান ফল পাই দিব আর জঙ্গি না কবু কি রে দিদি জঙ্গি তো খুশি বেশি দুনিয়ার সমস্ত করে ওরা সমস্ত সন্ত্রাসী করে ওরা সমস্ত হত্যাযজ্ঞ করে ওরা আর বদনাম আমাদের উপরে পুদুর পিন্ডি পুদুর গাড়ে আমরা ইনশাল্লাহ হাসনের মধ্যে দেখবো কারমা আছে কারমা নাই দুনিয়াতে আর কিছু বলার তো সুযোগ নেই কারণ পত্রিকা তোমাদের তোমাদের আমরা আসলো এদেশে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী আল্লাহ আমাদেরকে বুদ করেন আল্লাহ আমাদেরকে বুদ্ধ করেন কি বলেন ভাইয়া আমার ভাই এই আমাদেরকে আমার সময় তো শেষ হয়ে যাবে একটু সামনে আসে একটু সামনে আসা সময় শেষ তাহলে মূল বিষয় কি দেখি মৌ তোর পরের জিন্দি আছে কিনা আরো জন আছে কিনা এটার জন্য রকুল আলমিনে আবার কি বলেন দেখেন করেন কি মত আছে দুইটা বিষয়ে দ্বিমত নাই তিন নাম্বারে সুম্মা আমার তাহু তিনি আমাকে মত দিবেন এই ব্যাপারে কি দ্বিমত আছে তাহলে এই তিন বিষয়ে দ্বিমত নাই বর্তমান প্রেসিডেন্টের নাম কি ট্রাম্পদিম করছেন হ্যাঁ এইটা প্রাণ যেটা বলেছে আমার বিষয়ে সত্য তোকে আমি মারবো মারবো তোকে আমি মৃত্যু দান করবো সুম্মা আমা তাহু তোকে আমি মৃত্যু দান করবো এটাও কি সত্য না মিথ্যা আলমিন বলেন তোকে মায়ের পেটে বানিয়ে মায়ের পেট থেকে বের করে তোকে এরপরে মৃত্যু দিয়ে ফ্রারা এরপরে তোকে আমি কবরস্থ করব। তাহলে কবরের বিষয়টা এই চারটা বিষয় একমত হওয়ার দ্বারা কি হবে না ইমান পূর্ণাঙ্গ হবে না ইমান পূর্ণাঙ্গ হবে এরপরের বিষয়টা একমত হওয়ার দ্বারা হব আলমিন বলেন আমিন বলে তোকে মায়ের পেটে বানিয়েছি এ ব্যাপারে তুই আমার সাথে একমত তোমাকে তোমার মায়ের পেট থেকে আমি বের করেছি এরপরে আমি রব্বুজাল যখন চাইবো তখন তোকে আবার জীবিত করে হাসার মাদান উপস্থিত করব। এটা কত নম্বর বিষয় পঞ্চম নম্বরটাও অস্বীকার করো যদি কোনো যুক্তিতে পঞ্চম নম্বর অস্বীকার করার সুযোগ না থাকে আগের সাইটটা অস্বীকার করার কোন সুযোগ নাই তাহলে পঞ্চম নম্বরকে অস্বীকার করার কোন সুযোগ নাই কথা ঠিক না যদি অস্বীকার করবো পঞ্চমটাও অস্বীকার করার কোন অসুবিধা নাই আর যদি আগের চারটাকে অস্বীকার করার কোন সুযোগ না থাকে পঞ্চমটাও অস্বীকার করার সুযোগ নাই বুঝে গেছো তোমার তাহলে পঞ্চমটা কোনটা আর কোন আপত্তি ছিল না কিন্তু শুধু জিন্দা করবে না তো এরপরে আরো কাম আছে হ্যাঁ কয়টা জিনিস একমত এবার ষষ্ঠ নম্বরও আমরা একমত দেখেন তোমাকে আমি জিন্দা করবো এখানেই শেষ কথা নয় জিন্দা করার পরে তোমাকে হাসন মজারে আর স্বাধীন মালিকের সামনে আলিমুল গাই বেবসাহাদা চোখের ইশারা যিনি জানে তোমার দিলের ভাবনা যিনি জানে তোমার দেবাগের চিন্তা চেতনা যিনি জানে তোমার কলিতার ভালোবাসা যিনি জানে সুমাই না আলিমুলগাই সাহা তার কাছে তোমাকে ঠেলে দেওয়া হবে এই ছয় বিষয়ে আমরা সবাই একমত কয় না একমত একমত করতে ভাইবার চিন্তা করতে পারবো কারণ এই ছয় বিষয়ের উপর আরো আছে বিষয় আরো আছে না নাই আরো আছে আরো আছে ছয় বিষয়ে আমরা একমত মায়ের পেটে আমার আল্লাহ তলা বানাইল এই বিষয়ে একমত মায়ের পেট থেকে আল্লাহ তলা বের করলেন এই বিষয়ে আমাকে মত দিবেন এই বিষয়ে কবরস্থ করবেন এই বিষয়ে আমি একমত এরপরে কবরস্থ করার পরে আমার হাসল তুলবেন এই বিষয়ে আমি একমত এই পাঁচটার পরে ষষ্ঠ নম্বর বিষয় আমাকে রব্বুল আলমীদের সামনে পেশ করা হবে আমাকে রব্বুল আলমদের সামনে উপস্থাপন করা হবে এই বিষয়ে আমরা একমত বিষয় হলো তোমাকে রব্বুল আলমের সামনে উপস্থাপন করে শেষ করা হবে না তিনি তোমাকে বলেও দিবেন তুমি জীবনে কি কি করেছ बोलें तो आगे गुत शुद्ध एकमत हो ले सारे ना सप्तम नम्बर एकमत हवा लगे से আমার জীবনের সমস্ত মেকামলের আমার জীবনের সমস্ত চুরি বলে দিবে মহাজাল্লাহ ঢাকাটি বলে দিবে মহাদাল্লাহ দুর্নীতি বলে দিবে তাহলে এবার বলেন তো যদি এই ছপ্তম নম্বরের বিষয়ের উপর আমাদের হয়ে যায় তো এই সমাজের মুসলমান কি পরিমান দামি হবে ওবামাও একমত বুসও একমত হিন্দু একমত ভান্ডারিও একমত এম দানেমত কত ঠিক না ব্যাটী বলে না এটা কোন দাদা শেষ দাদা দিমত কোন জায়গা শেষ জায়গায় শুধু দিমত এখানে এবার দেখেন রব্বুল আলমিন এবার কি বলেন এতগুলো বিষয়ের উপর আল্লাহ তালা কথা বলার পরে এবার আল্লাহ বলেন তুমি মতে আবার উঠানো কার সিদ্ধান্ত মতে আল্লাহ বলেন এতগুলো বিষয়ে তুমি যেহেতু আমার সাথে একমত আমার क्यों करो ना बुजार विषय तुम्हें एकमत तुम्हारे तेजी तुम्हें तो तुम मायर पेटे बेर তুমিই তো বলেছ আমি আবার মৃত্যু দিব তুমি করবো তুমি এবার বলেন তো বুঝে থাকলে এক নম্বর আদেশ কি ইমানের পরে এক নম্বর আদেশ কি নামাজ বলে না ইমানের পরে এক নম্বর আদেশ কি আরো বলেন দৌড়ে বলেন ইমানের পরে এক নম্বর আদেশ কি তাহলে এখন নামাজ পড়ে না কেন কতজনে পড়ে কত জনে পড়ে না এই মাঠে নামাজ পড়ে না এরকম যুবকের সাথে আগের গুলোতে তার সাথে আগের গুলোতে তার সাথে গিয়েছে আগেরগুলো যদি তুমি খণ্ডাইতে পারো যদি একটা তুমি খন্ডাইতে পারো তো ঠিক আছে তুমি নামাজ পড়লো না কোনো আপত্তি নাই কথা ঠিক না ব্যাঠিক না আসলে বুদ্ধিজীবীরা কি তাদের বুদ্ধিতে চলে না অন্য কোনো বুদ্ধিতে এই এরা বুদ্ধিজীবী এরা বুদ্ধিমান নয় কাকে বলে বুদ্ধিজীবী হলো পেশাজীবী কাকে বলে দুগ্ধজীবী দুগ্ধজীবী দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে এদেরকে বলে দুগ্ধজীবী হ্যাঁ মৎস্যজীবী মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে এদেরকে বলে মৎস্যজীবী মানে কি যারা বুদ্ধি বিক্রি করে খায় এরা হলে বুদ্ধিজীবী কথা বুঝেন নাই মনে হয় এরা বুদ্ধিজীবী না বুদ্ধিমান জোরে কয় না আপনি বলেন তো ছাগল বিক্রি করে জীবিকা নির্বাহ করে এদের ঘরে কয়দিন ছাগল রান্না হয় বুঝেনের কথা মনে হয় যারা দুধ বিক্রি করে এদের ঘরে কয়দিন দুধ খায় এরা হল বুদ্ধিজীবী এরা বুদ্ধি নিয়ে চলে না বুদ্ধি বিক্রি করে দেয় এরা আপনি বলবেন তাহলে বুদ্ধিমান কারা সঙ্গ আলমিন বলেন বুদ্ধিমান কারা পরিবর্তনের মধ্যে বুদ্ধিমানদের জন্য রয়ে গেছে নিশানা তাদের জন্য নিশানা বুদ্ধিজীবীদের জন্য না বুদ্ধিমানদের জন্য আরো কয় না বুদ্ধিজীবীদের জন্য বুদ্ধিমানদের জন্য এবার আমি বললেন আল্লাহ বলেন মান কারা শুরো তারা তিনটা কাজ করে তারা বুদ্ধিমান জিকির করে ফিকির করে দোহা করে বুদ্ধিমান কারা পায় না তারা কি করে করেও জ করে হাঁটতে হাঁটতে জিকির করে চলতে চলতে জিকির করে উঠতে উঠতে জিকির করে রকুলার ইন্দ্রণেরা হলো বুদ্ধিমান যারা ষাট বছরের জিন্দগি সাজাইতে গিয়া ষাট বছরের দুনিয়া সুন্দর করতে গিয়ে বুদ্ধিমান এরা হলো কি আচ্ছা কোটি কোটি বছরের জিন্দগি বরবাদ করে দেয় ষাট বছরের জিন্দগিকে সুন্দর করার লাগা এরা হলো বোকা স্বর্গে বাস করে এরা বোকা বেকু বেকু কথা ঠিক না ব্যাঠি এই জন্য আজকে তো মোটামুটি চিনে গেছি আলহামদুলিল্লাহ বুদ্ধিমান কারা আর বোকা কারা কারা জিকির ওয়ালা বুদ্ধিমান কোরআন ওলা বুদ্ধিমান নামাজওয়ালা বুদ্ধিমানা বুদ্ধিমান আর বোকা কারা বেকার বলেন যারা আমার কোরআনকে প্রত্যাখ্যান করেছ তারা আমার কোরআন বাদ দিয়েছ আমার দিকির বাদ দিয়েছ আমার তেলাবাদ বাদ দিয়েছ যারা নামাজকে বাদ দিয়েছ অজু তাদের ভাল নামাজ যাদের ভাল লাগে না আমার দিন দ্বারা ভাল লাগে না আমার দিনকে প্রত্যাখ্যান করে আমি তার দুনিয়াকে সংকীর্ণ করে দিব সব ভাইকাও কিছু না বাহিনী তো এদের কাছে আছে কিন্তু চব্বিশ ঘন্টা এদের জিন্দি তটস্থ চব্বিশ ঘন্টা এদের জিন্দিদের শান্তির তালিব ব্যবসা নাই সুখের দ্বন্দ্ব নাই বাস্তব নয় বাস্তব তিরিশ লাখ টাকা আল্লাহ লাগে তার জীবনে সুখ আছে না অশান্তি তাহলে বোঝা গেছে টাকার মধ্যে সুখ নাই কথা ঠিক না উদাহরণ দিলে খুব সুন্দর বুঝবেন আমাদের দেশের সাধারণ তাহলে মাসে কত এবার বলেন এই দেশের কোন মসজিদে নিম আমার বেতন পনেরো হাজার আথেনি আথিনি আমার বেতন পাঁচটা জুমার পরে এই হাজার ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন ইনকাম কত বলবে পাঁচ এবার ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন হুজুর বলবেন আপনার কিস্তি কয়টা বলেন কয়টা সবাই বলেন না কিন্তু এবার রিক্সাওয়ালা জিজ্ঞেস করেন স্বাভাবিক কত এক হাজার তো মাসে কত কিস্তি আছে নিশে আর কিস্তি নাই কার কোন জায়গা কি ভাব সোহান বলবেন না তাহলে আমরা কি বুঝলাম এটাই হল বরফতের চাবি বরফতের কি চাবি বরফতের চাবি আর ইমান আমলের থেকে যার জীবন যত দূরে তার জীবন তত অশান্তিতে অশান্তিতে কথাকে আমি বুঝতে পারছি আপনাদেরকে আমি আমার প্রসঙ্গে ফিরে যাই এটা মূল বিষয় আমাকে হাসরো মৃত্যু মূল ঠিকানা নয় মূল শেষ কথা নয় মৃত্যুর পরে যদি কোন দরকার ছিল না মসজিদ না কোন দরকার ছিল না কথা ঠিক না এই জন্য মূল বিষয় কি আখ মূল বিষয় কি আখ মূল বিষয় হলো আল্লাহ সামনে আমাকে আবার তুলে ধরা হবে সেখানে আমার পাই পায় আমাকে হিসাব দিতে আঁড়া ক্লাসীকার করে বসে আছে এটা হলো তার মূল কারণ আখড়া ক্লাসীকার করে বসে আছে এটা হলো তার মূল কারণ কেয়ামত হবে এটা মুখে বলছে কিন্তু কেয়ামতের পরে যে কি হবে এটা অস্বীকার করে বসে আছে আমি কি বুঝাতে পারছি চলো বন্ধু নিয়োগ ইনশালে এবার আর কথা কয় পড়বেন আর বলো না কয় দেখো তো বন্ধু এখানে কয়টা আঙ্গুল আচ্ছা এখানে কয়টা আঙ্গুল এত পাঁচ কেন এখানে পরিবর্তে দুই দিন হইতো যেরকম দুই কানে হয় দুই চোখে হয় এক গালে হয় এখানে পাঁচের পরিবর্তন দাগ আসেনি আচ্ছা এই আঙ্গুলটা নাই এই আঙ্গুলটা নাই এবার বলেন তো বন্ধু কি কি কাজে আসবে নামাজ ছাড়া বাকিগুলো অচল না সচল আমাদের দেশে কিছু মানুষ আছে শুধু পঞ্চমটা করে পাঁচ নম্বরটা কি পাঁচ নম্বরটা কি আগে সাইট পাবো না এতে পাঁচ নম্বর আজি এরকম মানুষ দেশে আসেনি শুধু কি লেখা নামটা লেখা কত ঠিক না রেখে বলে না শুধু নামটা তুলতে হবে আল্লাহ আমি আরাফার মাঠে যাবই না বুঝেন না সে আলাফার মাঠে যাবে না আমাদের সাথে চৌমুড়ি অনেক বড় কোম্পানির মালিক আমি আলাফার মাঠে যাবো না আপনার অসুবিধা আমি এর থাকবো জানো আমরা যুদ্ধ করে শেষ পর্যন্ত আর হবার মাঠে নিশে আমি তো যেতেই হবে তোমাকে আর হওয়ার মাঠে মনে রাখো বাংলাদেশ তো কি বল আলহামদুল্লাহ সে অনেক টানছে অনেক তফা করছে আলহামদুল্লাহ হয়ে গেছে আমি নাম বলবো না এক বিশিষ্ট কোম্পানি মানে নাম বললে তো আপনি চিনি বুঝা গেছে কি লেগে শুধু আলহাজ দেখা লেগে আরে কথা বলেন না কেন শুধু কি লেগে গেছে না আমি কি বলছি বলেন একটা আছে কোনটা আছে দুই আনার দুই আনার দাম নাই যেমন ধরেন পঞ্চ চক্ষু পণ্য নাসিকা জিব্বাতটা আচ্ছা কান নাই আর সাইড টে আসে তাকে আপনি কর্মচারী রাখবেন আচ্ছা জিদা নাই আর সাইড চে তাকে আপনি রাখবেন কেন লীলা ফুল লীলা কি শুধু কান নাই চারটে আছে আপনি ওই মেয়েটা বিয়ে করবেন শোক নাই আর চারটে আছে ওই ছেলেটার কাছে আপনি মেয়ে তুলে দিবেন কেন দিবেন না শোক যে কথা কর না চোখ নাই তার কাছে না চোখ নাইতে এবার বলেন তো দেখি আপনার জোহর নামাজ বুঝেন নাই মনে হয় বলতে পারে কি পারে না বলেন না আচ্ছা এবার দেখেন আরো পাঁচটা জিনিস আছে চামড়া চামড়া গোস্ত রক্ত হাঁটতি মচ্চা কটা রক্তের সমস্যা আছে ওই ছেলেটা কাছে কি মেয়ে বিয়ে দিবেন তো একটা দিনের সমস্যা বাকি সব তো আছে ও শুধু পায়ের দুই পায়ের হাড্ডি ভাঙ্গা হাতের হাড্ডি ভাঙ্গা ওর ওকে কি তুমি তোমার বোন বিয়ে দিবা কেন দিবা না এবার বন্ধু বলো তো সচল নামাজ পরে না ওই যুবক অচল নয় সচল এরকম যুবক এদেশে আসেনি কত পার্সেন্ট হ্যাঁ নব্বই পার্সেন্টই ধরেন না তাহলে বোঝা গেছে যতদিন পর্যন্ত মুসলমানের উপরে না উঠবে আচ্ছা বলেন তো বিল্ডিং হয় পাঁচ জিনিস দিয়ে রিমেন্ট বালি পানি ইট হামলা করে কি রা তাহলে মুসলমান হজ ফরত হজ করে না পূর্ণাঙ্গ নপূর্ণাঙ্গ যে মুসলমান জুমা করে আর কোনো নামাজ পড়ে না সে পূর্ণাঙ্গ ন অপূর্ণাঙ্গ কি হয় তাহলে আমাকে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া ছাড়া খবরে দেওয়ার কোন রাস্তা কথা ঠিক না আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করি ধরেন কত টাকার লাগে আচ্ছা ২০ টাকার হাওয়া ছাড়া তিরিশ কোটি টাকা দামের গাড়ি কি বাড়ির যাবে আপনি কেন বুঝে আছেন রান্না রান্না তুই গেছেন যা কি এক বক্তি আমরা ঢেলে দিব কি ভাই বাস্তব না বাস্তব বলেন বলে কি বলে না বলেন আবার দেখবেন নামাজ পড়ে না জীবনে এক তার জানাজা পড়া হয় সত্রবার বিশ্বরোড এবার আইনে ফেনি টাউনে এবার আইনে ফেনি বদ কি বলে মহিফালে এবার আইনে সোনাগাজি এবার আয়না বাড়ির দাজা বাস্তব না বাস্তব আসি না নাই এত ধরলে আমি বলি দুই কারণে বলেন কয় কারণে একটা কারণ হলো ডরে জীবনে এক অথ পরে নাই এখন আল্লাহ তালা চ্যালেঞ্জ করে দিছে হে রে আগে একবারও জানাই হুজুরদের কাছে মহতের পরে সত্রবার নিম হুজুরদের কাছে হাটে করি করি আর রিফ্রিজারেটার ফ্রিজের গাড়িতে করে হুজুরদের কাছে একবার তো তারপরে বন্ধু যাতে পড়ে না সববার পড়ছে ইমানের পরে সর্বপ্রথম হুকুম কি আরো ধরে কি আজকে দেখে তো ইনশাল কত আত্ম পড়বেন হ্যাঁ আমাদের হাজত মৌলানা হবি এটা বুঝি প্রশ্ন এত বড় আলমি দিনের প্রশ্ন গরু আর ছাগল ঘুম থেকে কয়টা উঠে কেউই কিছু জবাব দেয় না বলেন একজনে কেউ হুজুর আটটা বাজে উঠে আরেকজনে বলেন আপনি পদারের আগে উঠে শুধু উত্তর সঠিক হয় নাই পদার আগে ঘুম থেকে উঠে এটাও উত্তর সঠিক হয় নাই আটটা বাজে ঘুম থেকে উঠে এটা নিজে থেকে বলতেছেন আ গরু আর ছাগল ঘুম থেকে কখন উঠে জানেন ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে দুই প্রয়োজনে একটা হলো আউটের প্রয়োজনে একটা হলো ইনের প্রয়োজনে একটা হলো খাবারের প্রয়োজনে আরেকটা হলো বাথরুমের প্রয়োজনে কথা বললাম গরুয়া ছাগল কোন কারণে ঘুমের তো ওঠে কন দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে এরা ওরা বরাবর না কথা বলে বরাবর না ব্যাস আছে ঘুম থেকে কিনলে উঠছে লাগতে ঘুম থেকে উঠছি অথবা বাথরুম পাইসে এই জন্য ঘুম থেকে উঠছি তাই এই দুই প্রয়োজনে তো গরু ছাগল না ঘুম থেকে উঠে আমরা কোন কারণে ঘুম থেকে উঠবো আমরা তো নামাজের প্রয়োজনে ঘুম থেকে উঠবো কথা ঠিক আছে কিনা বলেন এবার রজুর বলেন যে আচ্ছা এবার বলেন তো গরু ছাগল ঘুম থেকে উঠে কোন সময়ে উত্তর হবে টাইম টেবিল নাই কথা পাবেন গরু আর ছাগল ঘুম থেকে উঠে কোন সময় টাইম টেবিল আসেনি গরুকে মোবাইলে অ্যালার্ম দিয়ে আস গরিতে অ্যালার্ম দিয়ে কোন টাইম টেবিল নেই এরা গরু আর ছাগল তো এক কথা আল্লাহ আমার কেবো পরে কি হুজুর আনছেন আমাদেরকে গরু আর ছাগল হয়ে গেছে আপনাদেরকে বলছি আমি যারা উঠে না তাদেরকে না বলছি এজন্য চলে নিয়ত করি ঘুম থেকে বাফান উঠবেন আমরা ঘুম থেকে উঠবো নামাজের প্রয়োজনে বলেন ঘুম থেকে উঠবো নামাজের আমাকে বলেছেন আমাকে বলেছেন সূর্য উঠার আগে পড়েনিও সূর্য উঠার আগে পড়েনিও দু আমাকে ঘুম থেকে কখন উঠতে বলেছেন সূর্য উঠা কবলা তুলু সূর্য উঠার আগে সূর্য উঠার কি আগে তাহলে সূর্য উঠে কখন যতটাই উঠে ততটা আপনি কি ঘুম থেকে সূর্য উঠার আগে উঠবেন না পরে উঠবেন আরো বলেন না পরে উঠবেন আল্লাহ আমাদের সূর্য উঠার আগে ঘুম থেকে উঠবেন না পরে আশা না আল্লাহ আমাদেরকে তাও ফিক দান কালকে ফজরে নিজে নিজে প্রমাণ দিবেন যে আসলে আপনার এই ওয়াদা সত্য না মিথ্যা আপনি কি আমাকে দেখাবার জন্য সবাইকে দেখাবার জন্য হাত তুলেছেন না আল্লাহর জন্য হাত তুলেছেন কালকে সকাল আরে বলেন ঠিক আছে না ইনশাল আল্লাহ আমাদেরকে তাও আমার যা বিবৃতি যদি সত্য হয় তাহলে তুমি কেন নামাজ না। তুমি কেন রোদা রাখা রোদা রাখে না এরকম যুবক এদেশে আসেনি হ্যাঁ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন সকালে আমি তাহলে কেয়ামত মূল বিষয় না কেয়ামতের পরে জিন্দা করা আর হাসানের মধ্যে হিসাব নিকাজ দেওয়া মূল বিষয় করা হিসাব নিকাশ দেওয়া কি বিষয় মূল বিষয় এই কথাটাকে বুঝাবার জন্য আমাকে হিসাব নিকাশ দিতে হবে আমি জীবনে যা করেছি সব আমি দেখবো সব আমি হাতে পাবো এই কথাটাকে বুঝাবার জন্য আল্লাহ তালাকে আমার আলাপত সম্বলিত বারোটা কথা বলেছেন কতটা এবার শোনেন কথাগুলো وإذا العشار اضطرت وإذا الفحوش حشرت وإذا البحار سُجرت وإذا النفوس زوجت وإذا المهود تسئلت بأي ذا من قتلت وإذا الصحف نشرت وإذا السماء قُصطت وإذا الجحيم سُعرت وإذا الجنة أُذنفَت اي 12টা বিষয় বলার পরে এবারে কুরআন প্রত্যেকে যখন দেখবা প্রত্যেকে তখন জানবা মা দরাজ দুনিয়াতে কে কি করেছ দুনিয়াতে যা যা আমি রবুল আলমিন কথা দিলাম কেয়াবত আচিরেই পাওয়া যাবে আর যখন কেয়াবত হবে আহদারাত। সেদিন তুমি তেল পাইবা তুমি যা যা করেছ তাহলে কেয়ামত মূল বিষয় না আমল নামা মূল বিষয় কেয়ামত মূল বিষয় না কেয়ামত কবে হবে এটা হাদিসে আরেক ঘটনা সাহাবি জিজ্ঞেস করলেন সা কেয়ামত কবে হবে রসুল বলো তো কেয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি প্রশ্ন কি রসুল কি উত্তর দিছেন তোমার প্রস্তুতি কি সাহাবি বলে নেওয়া রসুল ওমা উদ্দ্যাতি আমার কোন প্রস্তুতি নেই আমি কোন প্রস্তুতি সম্পন্ন করতে পারি নাই আমার আমাদের বেশি নাম্বার মিলবে না আমার হজ বেশি নাম্বার মিলবে না আমাদের জিকিরে বেশি নাম্বার মিলবে না তবে একটা কথা দেন আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি আমি কি বুঝতে পারছি আপনাকে বলেন আল্লাহর আল্লাহ রসুল কে আমরা ভালোবাসি বলেন আল্লাহর আল্লাহ রসুলকে আমরা কি করি তাহলে কে একটা প্রস্তুতি আমাদের কাছে আছে সেটা কি আল্লাহর আল্লাহবাস আমরা মসজিদ মাদ্রাসা ভালোবাসি আল্লাহ মানুষগুলো দিলে আমি কি ঢুকেতে চাই ওনারা কি বুঝতে চাই আল্লাহ আমরা কাকে ভালোবাসি আল্লাহ আল্লাহুল কে ভালোবাসা চিহ্ন কি আমরা মসজিদ মাদ্রাজাকে কি করি ভালোবাসি মসজিদ মাদ্রাজাকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বলি প্রত্যেক মুসলমানকে উচিত কোনো না কোনো আল্লাহ ওয়ালা ভালোবাসে আপনি ভালোবাসবেন এটা আপনার সিদ্ধান্ত বানান যে আমি অমুককে ভালোবাসি আমি আমাদের আদিব্য হুজুরকে ভালোবাসি আমি আমাদের হুজুরকে ভালোবাসি আমি আমাদের হাটাদের হুজুরকে ভালোবাসি আমি চরমণের হুজুরকে ভালোবাসি আমি মানোনা হা জবাই সবকে ভালোবাসি আপনাদের প্রত্যেকের একজন ভালোবাসার ডাক্তার থাকে না আ তিনি বলে না প্রত্যেকের একজন ভালোবাসার ডাক্তার থাকে যে ইনি আমাদের পারিবারিক ডাক্তার এই ডাক্তারের সাথে আমাদের সক্ষতা প্রত্যেকের দেখবেন একজন আইনজীবীর সাথে থাকে ব্যবসায়ীদের আইনজীবীর সাথে থাকে। ঠিক না ম্যানি বলে না ঠিক প্রত্যেককে উচিত একজন আল্লাহ আল্লাহকে ভালোবাসে আচ্ছা যেমন ধরেন আমরা চরমায় ভিসাবুজুর কে ভালোবাসি আমরা হাটাদার হুজুর কে ভালোবাসি আমরা কাকরালের আমিষা হুজুরকে ভালোবাসি এখন মজা হবে আমরা আদিফ চে ভালোবাসি আমরা অমুক কে ভালোবাসি মজা হবে হাসনাল ওরা দুজন কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতাম তখন ইনশাল্লাহ আমি দাঁড়াবো আপনি দাঁড়াবেন আমরা দাঁড়াবো বলবো হ্যাঁ আমরা অমুক আল্লাহকে ভালোবাসতাম এরকম মুসলমান আসেনি তোমারও যদি সেদিন তার লগে দাওয়া দাওয়া করানো হয় তাইলে প্রত্যেকের উচিত আমার কোনুল বললেন হাইলে শুনো তোমার প্রস্তুতি সম্পন্ন শুনো যে যাকে ভালোবাসবে তার সাথে তার ভাষা হবে এবার বলেন তো কাকে ভালোবাসবেন মসজিদ মাদাকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ কোনো ইনশালকে আপনি তার সাথে তার হাসর হবে রসুল বলেন একজন ঘোষক ঘোষণা দিবে আইনালি মতো যারা একে অপরকে ভালোবাসো তারা কোথায় আল্লাহর জন্য ভালোবাসো ইনশাল্লাহ আমরা দাঁড়াবো বলবো হ্যাঁ আমরা মুখকে ভালোবাসতাম আল্লাহর জন্য তাহলে তারা বলবেন যাও আর শাদিমি নিচে গিয়ে তোমরা আরাম করো আল্লাহ করে আমাদেরকে কথাগুলো এই বারোটা জিনিস যখন পাওয়া যাবে তো সুর বলেন আল্লাহ বলেন শুনো শুনো শুনো সেদিন বুঝব ক্ষয়ামত হয়ে গেছে আর সেদিন তার বাবা আলিমাত সেদিন তোমার সামনে তোমার আমল নামা উপস্থাপন করা রোজা ছড়বো না ইনশাল রন্দন মাসের রোজা রাখবেন তো ইনশাল্লাহ তিন নম্বর ওয়াদা তৃতীয় ওয়াদাও করতে হবে আমার ছেলে হোক মেয়ে হোক আমার বাচ্চাকে আমি নুরানির মধ্যে বই পড়াবো পড়াবো ইনশাল্লাহ হাত তুলেন ইনশাআল্লাহ হাত তুলেন কোরআনবেন তো ইনশাআল্লাহ নুরানির মাঝে কোরআনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওয়া মা আলাইনা ইল্লাল ক্বালব সুবহানাল্লাহি ওয়া